জাবির রদিয়াল্লাহ তোল্লাহ্ন বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম আমাকে বললেন বাহারাইন হতে মাল এসে পৌঁছলে তোমাকে আমি এভাবে তিনবার দিব কিন্তু মাল আসার পূর্বেই নবী সাল্লাহ আলাইস্লামের মৃত্যু হল পরে আবুবাক রাহতালাহ ঘোষককে ঘোষণা করতে নির্দেশ দিলেন নবী সাল্লাহ সাল্লামের পক্ষ হতে কারো জন্য কোনো প্রতিশ্রুতি থাকলে কিংবা কারো কোনো ঋণ থাকলে সে যেন আমার নিকট আসে এই ঘোষণা শুনে আমি তার নিকট গিয়ে বললাম আমাকে নবী সাল্লাহ সাল্লাম প্রতিশ্রুতি দিয়েছিলেন तक केजला भरे तीन बार दिलें